سوره النساء بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وَخَلَقَ منها زوجها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء হে জনগণ তোমাদের রবকে ভয় যিনি তোমাদিগকে একটি প্রাণ হইতে সৃষ্টি করিয়াছেন এবং সেই একই প্রাণ হইতে উহার জুড়ি তৈয়ার করিয়াছেন আর এই যুগল হইতে বহুসংখ্যক পুরুষ ও স্ত্রী দুনিয়ায় ছড়াইয়া দিয়াছেন সেই আল্লাহকে ভয় করো যাহার দোহাই দিয়া তোমরা পরস্পরের নিকট হইতে নিজেদের হক দাবি কর এবং আত্মীয় সূত্র ও নিকটত্বের সম্পর্ক বিনষ্ট করা হইতে বিরত থাকো নিশ্চিত জানিও যে আল্লাহ তোমাদের উপর কড়া দৃষ্টি রাখিতেছেন وآت اليتامى اموالهم ولا تتبدل الخبيث بالطيب ولا تاكلوا اموالهم الى اموالكم انه كان حوبا كبيرا يтимদের ধনসম্পত্তি তহদের নিকট ফরাইয়া দাও ভালো সম্পদ খারাপ সম্পদের সহিত বদল করিও না এবং তহদের সম্পদ তোমাদের সম্পদের সহিত মিলাইয়া হজম করিয়ে ফেলিও না অ্যন্ত বড় গুণ ও ইন খিফতম অু সচন ও মুকুমি খামু তোমরা যদি ইয়া প্রতি অবিচার করার ব্যাপারে ভয় করো তবে যেসব স্ত্রী লোক তোমাদের পছন্দ হয় তাহাদের মধ্যে হইতে দুই দুই তিন তিন চার চারজনকে বিবাহ করিয়া লও কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা জাগে যে তোমরা তাহাদের সহিত ইনসাব করিতে পারিবে না তাহা হইলে একজন স্ত্রী গ্রহণ কর কিংবা সেইসব মহিলাকে স্ত্রীরূপে বরণ করিয়া লও যাহারা তোমাদের মালিকানাভুক্ত হইয়াছে অবিচার হইতে বাঁচিবার জন্য ইহাই অধিকতর সঠিক কাজ এবং স্ত্রীদের মহারানা সন্তুষ্টি চিত্তে আদায় কর অবশ্য তাহারা নিজেরা যদি মনের খুশিতে মহারানার কোন অংশ তোমাদের মাফ করিয়ে দেয় तबा तुम सानंदे खाइते तुम्हारे सब धन सम्पद के अल्लाह तुम्हारे जीवन धारणर माध्यम बनाइयाग्लोक आयत्ते छाड़िया दिवना अवश्य उहा हईते তাদের খাওয়া ও পরার জন্য ব্যবস্থা করো এবং তাহাদিগকে সদুপদেশ দাও ও বি চলু চ ইন্নসুম রুদ সহ ইল অুহ ইসরাফিফ এবং ইয়াতিনদের পরীক্ষা করিতে থাকিও যতক্ষণ না তাহারা বিবাহের বয়স পর্যন্ত পৌঁছে অতঃপর তোমরা যদি তাহাদের মধ্যে যোগ্যতা দেখিতে পাও तब तहत बड़ा इंसाफे सीमा लंघन करल्दी खाइलनाम पृष्ठपोषक स्वच्छलवस्थार लोक हईबे से जान परहेजगारी अवलम्बन कर प्रचलित सठीक पंथाए भाता ग्रहण करह धन सम्पद যখন তাহাদের নিকট সুপর্দ করিবে তখন লোকদ্বীপকে উহার সাক্ষী বানাইব বস্তু তো হিসাব ড্রহণের জন্য আল্লাহ যথেষ্ট পুরুষদের জন্য সেই ধনসম্পদে অংশ আছে, যাহা পিতামাতা ও আত্মীয় স্বজন রাখিয়া গিয়েছে। এবং স্ত্রী জন্য সেই ধন সম্পদে অংশ রহিয়াছে যাহা পিতামাতা ও আত্মীয় স্বজন রাখিয়া যায় তাহা অল্প হোক আর বেশিই হোক এবং এই অংশ নির্ধারিত আর মিরাস বন্টনের সময় যখন পরিবারের লোক এবং ইয়াতিম ও মিস্তিনা শিবির তখন সেই মাল হইতে তাহাদেরও কিছু দান করো এবং তাহাদের সঙ্গে ভালো মানুষের ন্যায় কথা বল। লোকদের এই কথা চিন্তা করিয়া ভয় করা উচিত যে তারা নিজেরা যদি অসহায় সন্তান রাখিয়া দুনিয়া হইতে চলিয়া যায় তবে মৃত্যুর সময় তাদের নিজেদের সন্তানদের সম্পর্কে कतईना आशंका कतर करते भरा सठी कथबार्ता बोलाहर जहारा याम माल अन्या भावे भक्षण कर তাহারা প্রকৃত পক্ষে আগুন দ্বারা নিজেদের পেট বোঝাই করে এবং তাহারা নিশ্চয় জাহান নামের উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত হইবে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 তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহ তালা তোমাদিগকে এই বিধান দিতেছেন পুরুষদের অংশ দুইজন মহিলার সমান হইবে যদি দুইজনের অধিক কন্যা হয় তবে তাহাদিগকে পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ দেওয়া হইবে আর একজন কন্যা হইলে সে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাইবে মৃত ব্যক্তির সন্তান থাকিলে তাহার পিতামাতা প্রত্যেকেই সম্পত্তির ষষ্ঠাংশ পাইবে আর মৃত ব্যক্তি যদি নিঃসন্তান হয় এবং পিতামাতাই তাহার উত্তরাধিকারী হয় তবে মাকে দেওয়া হইবে তিন ভাগের এক ভাগ আর মৃতের যদি ভাই বোন থাকে তবে মা ষষ্ঠ ভাগের হকদার হইবে এইসব অংশ বন্টন করিয়া দেওয়া হইবে তখন যখন মৃতের ওসিয়াত যাহা সে মৃত্যুর পূর্বে করিয়াছে পূর্ণ করা হইবে এবং তাহার যে সমস্ত ঋণ আছে তাহা আদায় করা হইবে তোমরা জানো না তোমাদের পিতামাতা ও সন্তান সন্ততিদের মধ্যে উপকারের দিক দিয়ে কে অধিক নিকটবর্তী এইসব অংশ আল্লাহ নির্দিষ্ট করিয়ে দিয়াছেন এবং আল্লাহ নিশ্চিত রূপে সমস্ত তত্ত্ব ও নিগুড় সত্য সম্পর্কে সম্পূর্ণ ওয়াকি ফাল এবং সমস্ত কল্যাণ ও মঙ্গলময় ব্যবস্থা জানেন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 আর তোমাদের স্ত্রীগণ যাহা কিছু রাখিয়া গিয়াছে ওহার অর্ধেক তোমরা পাইবে যদি তাহার নিসন্তান হয় আর সন্তান শিলা হইলে রাখিয়া যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশ তোমরা পাইবে তখন যখন তাহাদের কৃত্রিয়াত রাখিয়া গিয়াছে তাহা আদায় করা হইবে আর তাহারা তোমাদের রাখিয়া যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশের অধিকারিনী হইবে যদি তোমরা নিঃসন্তান হও আর তোমাদের সন্তান থাকিলে তাহারা পাইবে আট ভাগের এক ভাগ ইহাও তখনই কার্যকর হইবে যখন তোমাদের ওসিয়াত পূরণ করা হইবে আর যে ঋণ রাখিয়া গিয়াছ তাহা আদায় করা হইবে আর সেই পুরুষ কিংবা স্ত্রী যদি নিঃসন্তান হয় এবং তাহার পিতামাতাও যদি জীবিত না থাকে কিন্তু তাহার এক ভাই কিংবা এক বোন যদি জীবিত থাকে তবে ভাই বোনদের প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ পাইবে আর যদি ভাই বোন দুইজনের অধিক হয় তবে সমস্ত পরিত্যক্ত সম্পত্তির এক তৃতীয়াংশে তাহারা সকলেই শরিক হইবে যখন ওসিয়াত পূরণ করা হইবে ও মৃত ব্যক্তির অনাদায় ঋণ আদায় করা হইবে অবশ্য শর্ত এই যে তাহা যেন ক্ষতিকর না হয় বস্তুত ইহা আল্লাহ আল্লাতালারই নির্দেশ এবং আল্লাহ সর্বজ্ঞ সর্বদর্শী ও সহনশীল এই সব হইতেছে আল্লাহ নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহ এবং তাহার রাসুলের আনুগত্য করিবে তাহাকে আল্লাহ এমন বাগিচায় প্রবেশ করাইবেন যাহার নিম্ন দেশ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহিত হইতে থাকিবে এবং এই বাগিচায় সে চিরদিন বসবাস করিবে আর প্রকৃতপক্ষে ইহাই হইতেছে বিরাট সাফল্য পক্ষান্তরে नफरमानी कर लंघन कर निक्षेप कर शिशेषि তোমাদের স্ত্রীদের মধ্যে যাহারাই কুকর্মে লিপ্ত হইবে তাহাদের সম্পর্কে তোমাদের নিজেদের মধ্যে হইতে চারিজন সাক্ষী উপস্থিত কর এই চারিজন লোক যদি সাক্ষদান করে তবে তাহাদিগকে ঘরের মধ্যে বন্দি করিয়া রাখো যতদিন না তাহাদের মৃত্যু হয় थबा अल्लाह नि तुम्हारे मध्य हेहरा कर शासि दतपर तहारा जदि तबा कर संशोधन कर তবে তাহাদিগকে নিষ্কৃতি দাও কেননা আল্লাহ বড়োই তবুলকারী ও অশেষ দয়াবান ইন্চু আল্লাহি নয় সুন্নয় করিবো নবী করিব ইহ আলহিম ও আলিম হকিম জানিয়া রাখ আল্লাহর নিকট তওবা গৃহীত হওয়ার অধিকার কেবল তাহারাই লাভ করিতে পারে যাহারা অজ্ঞতার কারণে কোনো অন্যায় কার্য করিয়া বসে এবং উহার পর অবিলম্বে তওবা করিয়া লয় এমন লোকদের প্রতি আল্লাহ অনুগ্রহের দৃষ্টি পুনরায় ফিরাইয়া থাকেন আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত এবং সুবিজ্ঞ ও বুদ্ধিমান কিন্তু তাহাদের জন্য তো অবকাশ নাই যাহারা অব্যাহত পাপকার্য পাপ করিতেই থাকে এবং এ অবস্থায় যখন তাহাদের কাহারও মৃত্যুর সময় উপস্থিত হয় তখন সে বলে এখন আমি তওবা করিলাম অনুরূপভাবে তাহাদের জন্য কোনো তওবা নাই যাহারা মৃত্যু পর্যন্ত কাফিরই থাকিয়া যায় এইসব লোকের জন্য আমরা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্দিষ্ট করিয়া রাখিয়াছি يا أيها الذين آمنوا لا يحل لكم أن تيثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة হে ইমানদার গণ জোরপূর্বক স্ত্রীলোকদের উত্তরাধিকারী হইয়া বসা তোমাদের পক্ষে মোটেই হালাল নহে এবং যে মহরানা তোমরা তাহাদিগকে দান করিয়াছো। তাহাদিগকে জ্বালা যন্ত্রণা দিয়া उारिक हस्तगत करेष्टर हालाल नहे अवश्य चरित्रहनत लिप्त है और तहत सहित मिलिया सद जीवन जापन करो तादी तुम्हारे मनपुत ना तब होते को पचंद नहे किन्तु आल्लाहा तुम्हारे अफुर कल्याण निहित रखिया وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ وَأَتَيْتُم إِحْدَاهُنَّ بِشَيْءٍ فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا عظمরো যদি এক স্ত্রী পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণের ইচ্ছা করি আয় থাকো তবে তাকে রাশি রাশি সম্পত্তি যা থাকিলো তা হইতে কিছুই ছড়াইয়া না আর মূলত তোমরা উহা কিরূপে ফেরত লইতে পারো যখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথ গ্রহণ করিয়াছ এবং তাহারা তোমাদের নিকট হইতে পাকা প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছে আর যেসব স্ত্রীলোককে তোমাদের পিতা বিবাহ করিয়াছেন তোমরা তাহাদিগকে কখনোই বিবাহ করিবে না অবশ্য পূর্বে যদি কিছু হইয়া থাকে তবে তাহা ধরতব্য নত ইহা একটি নির্লজ কাজ অত্যন্ত অছন্দনীয় এবং খুবই খারাপ পথ সূর্য চুকুম অুকুম ও বুনে চুল উখি উম মহ চুকুম লি অর্দ এখ واخواتكم من الرضاعه وامهاه نسائكم مربائكم اللاتي وربائكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فان لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم তোমাদের উপর হারাম করিয়া দেওয়া হইয়াছে তোমাদের মা তোমাদের কন্যা ভগ্নি ফুফু খালা ভাইজি ভাগ্নি এবং তোমাদের সেই সব মা যাহারা তোমাদিগকে দুধপান করাইয়াছে আর তোমাদের দুধ বোন তোমাদের স্ত্রীদের মা তোমাদের স্ত্রীদের কন্যা যাহারা তোমাদের ক্রোড়েছে সেইসব স্ত্রীর কন্যারা যাহাদের সহিত তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপিত হইয়াছে কিন্তু যদি স্বামী সম্পর্ক স্থাপিত না হইয়া থাকে তাহা হইলে তোমাদের কোনো দোষ হইবে না আর তোমাদের জন্য সেই সব পুত্রের স্ত্রীদেরকে वस्तु तो अल्लाह क्षमासहकारीन आल وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غَيْرَ مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة এবং সেইসব নারীও তোমাদের জন্য হারাম যাহারা অন্য কাহার আবদ্ধ অবশ্য সেইসব নারী ইহার অন্তর্ভুক্ত নহে যাহারা তোমাদের হস্তগত হইবে ইহা আল্লাহ তালার বিধান যাহা মানিয়া চলা তোমাদের জন্য বাধ্যতামূলক করিয়া দেওয়া হইয়াছে এতদ্ব্যতীত আর যত নারী রহিয়াছে নিজেদের ধনসম্পদের বিনিময়ে তাহাদের পানি গ্রহণ করা তোমাদের জন্য হালাল করিয়া দেওয়া হইয়াছে যদি বিবাহের দূর্গে তাহাদিগকে সুরক্ষিত করো এবং অবাধ যৌনস্পৃহে উদ্যত না হও অতঃপর দাম্পত্য জীবনের যে স্বাদ তোমরা তাহাদের দ্বারা গ্রহণ করো উহার বিনিময়ে তাহাদের মহরণা ফরজ হিসেবে আদায় কর অবশ্য মহরানার প্রস্তাব হওয়ার পর পারস্পরিক সন্তুষ্টি সহকারে যদি তোমাদের মধ্যে সমঝোতা হইয়া যায় তবে তাহাতে কোনো দোষ নাই আল্লাহ সর্বজ্ঞ মহা জ্ঞানী অস্তমিঙ্কু পৌল নিনাচি ফিমানুকুমি وَاللَّهُ أَعْلَمُ بِإِيمَانِكُمْ بَعْضُكُمْ مِنْ بَعْضٍ فَأَنكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ فَإِذَا أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ من আর তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্ভ্রান্ত বংশের মুসলিম পাত্রীদের বিবাহ করিতে সমর্থ নয় সে যেন তোমাদের মালিকানাভুক্ত দাসীদের মধ্যে হইতে এমন নারীকে বিবাহ করে যে মুমিনা হইবে আল্লাহ তোমাদের ইমানের অবস্থা খুব ভালো করিয়াই জানি তোমরা সকলে মূলত একী গোত্রের লোক অতএব তাহাদের অভিভাবকরের অনুমতিক্রমে তাহাদিককে বিবাহ কর এবং প্রচলিত পন্থায় মোহরানা আদায় কর যেন তাহারা বিবাহের দুর্গে সুরক্ষিত হইয়া থাকে এবং স্বাধীন মুক্ত ও যথেচ্ছভাবে যৌন লালসা চরিতার্থ করিতে লিপ্ত না হয় ও তলে তলে প্রেম করিয়া না বেড়ায় তাহারা বিবাহের দুর্গে সুরক্ষিত হওয়ার পর যদি কোন প্রকার ব্যভিচারে লিপ্ত হয় তবে তাহাদের জন্য নির্দিষ্ট শাস্তির মাত্রা সম্ভ্রান্ত বংশীয় মুক্ত নারীদের জন্য নির্দিষ্ট শাস্তির অর্ধে। এই সুবিধা দান করা হইয়াছে তোমাদের মধ্যকার সেই সব লোকদের জন্য বিবাহ না করিলে যাহাদের তাকোয়ার বাঁধন ভাঙ্গিয়া যাওয়ার আশঙ্কা হইবে কিন্তু তোমরা ধৈর্য ধারণ করিলে তাহা তোমাদের পক্ষে উত্তম আল্লাহ ক্ষমাসীল ও দয়াশীল বিবৃত করিতে এবং সেই পন্থা অনুযায়ী তোমাদের পরিচালিত করিতে চান যাহা তোমাদের পূর্বগামী নেকর ও আদর্শবান লোকেরা অনুসরণ করিয়া চলিত আল্লাহ নিজের রহমত সহকারে तुम्हारे दृष्टि निबद्ध करते चानी सर्वज्ञ बुद्धिमान हाँ आल्ला तो तुम्हारे रहमतर दृष्टि निक्षेप करते चान कि नफ्सर लालसार अनुसरण करा चाय तुम्हारे पथ हईते भ्रष्ट हईया बहुदूरे सरिया जाओ আল্লাহ তোমাদের উপর হইতে বিধিনিষেধের বোঝা হালকা করিতে চান কেননা মানুষকে অনেক দুর্বল করিয়া পয়দা করা হইয়াছে হে ইমানদারগণ তোমরা পরস্পরে একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না লেনদেন তো পরস্পরের সন্তুষ্টির ভিত্তিতে সম্পন্ন হওয়া আবশ্য এবং তোমরা নিজেরা নিজেদিগকে হত্যা করিও না নিঃসন্দেহে বিশ্বাস করিও যে আল্লাহ তোমাদের প্রতি বড়ই দয়াবান যে ব্যক্তি অন্যায় বাড়াবাড়ি ও জুলুম সহকারে এরূপ করিবে তাহাকে আমরা নিশ্চয়ই আগুনে নিক্ষেপ করিব আর আল্লাহর পক্ষে ইহা কিছুমাত্র কঠিন কাজ নহে তোমরা যদি সেই সব বড় বড় গুনাহের কাজ হইতে বিরত থাকো যাহা হইতে বিরত থাকার জন্য তোমাদি নির্দেশ দেওয়া যাইতেছে তবে তোমাদের ছোট ছোট দোস্তুটি তোমাদের হিসাব হইতে খারিজ করিয়া দিব এবং তোম দিগ কে সম্মানের স্থানে দাখিল করি ক্যান বিশিম আর আল্লাহ তোমাদের মধ্যে কাহ অপরের মোকাবেলায় যাহা কিছু বেশি দান করিয়াছেন তোমরা তাহার লোভ করিও না পুরুষেরা যাহা কিছু অর্জন করিয়াছে সেই অনুযায়ী তাহাদের অংশ আছে। আর যাহা কিছু স্ত্রী লোকেরা অর্জন করিয়াছে তদ অনুযায়ী তাহাদের অংশ নির্দিষ্ট অবশ্যই আল্লাহর নিকট তাহার অনুগ্রহ লাভের জন্য প্রার্থনা করিতে থাকিবে अल्लाह निश्चय ज्ञान रखें पिता माता और आत्मयुपति राखिया जाए उत्तिर हकदार निर्दिष्ट करा दिया जहा सहित तुम चुक्ति अंश तुम्हरा दान कर निश्चय فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا الله اللَّهُ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِبُوهُنَّ وَهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْ عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا پوروش ناری در پور এই কারণে যে আল্লাহ তাহাদের একজনকে অন্যজনের উপর বিশিষ্টতা দান করিয়াছেন এবং এইজন্য যে পুরুষ তাহার ধনসম্পদ ব্যয় করে অতএব সতী নারীরা আনুগত্য পরায়ণ হইয়া থাকে এবং পুরুষদের অনুপস্থিতিতে আল্লাহর তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের অধীন তাহাদের অধিকার রক্ষা করে আর তোমরা যেসব নারীর অধ্যত্বের আশঙ্কা করিবে তাহাদিগকে তোমরা বুঝাইতে চেষ্টা করো বিছানায় তাহাদের হইতে দূরে থাকো এবং প্রয়োজনে প্রহার কর অতঃপর তাহারা যদি তোমাদের অনুগত হইয়া যায় তাহা হইলে অহেতুক তাহাদের উপর নির্যাতন চালাইবার অজুহাত তালাশ করিও না নিঃসন্দেহে মনে রাখিও যে উপরে আল্লা রহিয়াছেন যিনি সর্বশ্রেষ্ঠ ও সুমহান হুবাইন হুমা ইন আর কোথাও যদি স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা হয় তবে একজন সালিশ পুরুষের আত্মীয় স্বজনের মধ্য হইতে আর একজন স্ত্রীলোকের আত্মীয়দের মধ্য হইতে নিযুক্ত কর তারা দুইজনই সংশোধন ও মিটমাট করিতে চাহিলে আল্লাহ তাহাদের মধ্যে মিলমিশের অবস্থা সৃষ্টি করিয়া দিবেন আল্লাহ সর্ববিষয়ে অবহিত সর্বাভিজ্ঞ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 আর তোমরা সকলে আল্লাহর বন্দেগি করো তাহার সহিত কাহাকেও শরিক করিও না পিতামাতার সহিত ভালো ব্যবহার করো নিকট আত্মীয় ও মিসকিনদের প্রতি বিনয় নম্রতা প্রদর্শন করো এবং প্রতিবেশী আত্মীয়দের প্রতি অনাত্মীয় প্রতিবেশীর প্রতি পাশাপাশি চলার সাথীর প্রতি পথিকের প্রতি এবং তোমাদের অধীনস্থ কৃতদাস ও কৃতদাসীদের প্রতি দয়ানুগ্রহ প্রদর্শন করো নিশ্চিত জানিও आल्लाम व्यक्ति के कख पचंद करेंजर धारणा अहंकारी और निजे बड़ ला गर्वकारी से आल्ला पचंद करें जहाँ कार्पण्य कर लोक के कार्पण्य कर उपदेश देय এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদিগকে যাহা দান করিয়াছেন তাহা লুকাইয়া রাখে এইরূপ অকৃতজ্ঞ নিয়ামত অস্বীকারী লোকদের জন্য আমরা অবমান আজাবের ব্যবস্থা করিয়া রাখিয়াছি আর সেই সব লোককেও আল্লাহ পছন্দ করেন না যাহারা নিজেদের ধনমাল শুধু লোকদের দেখাইবার ছলে ব্যয় করিয়া থাকে আর প্রকৃতপক্ষে তাহারা না আল্লাহর প্রতি ইমান রাখে আর না পরকালের প্রতি সত্য কথা এই যে শয়তান যাহার সঙ্গী হইয়াছে তাহার ভাগ্যে খুব খারাপ সঙ্গয় আছে তাহাদের এমন কি বিপদটা ঘটিত যদি তাহারা আল্লাহ ও পরকালের প্রতি ইমানিত এবং আল্লাহ যাহা কিছু দিয়াছেন তাহা হইতে খরচ করিত তাহারা যদি এরূপ করিত তাহা হইলে তাহাদের এই নিক কাজ কখনো আল্লাহর অগোচরে থাকিত না আল্লাহ কাহারো উপর বিন্দুমাত্র জুলুম করেন না কেহ যদি একটি নেকি করে। তবে আল্লাহ উহাকে দ্বিগুণ করিয়া দেন তদুপরে তিনি নিজের তরফ হইতে আরো বড় ফল দান করেন তারপর চিন্তা করো যে আমি যখন প্রত্যেক উম্মতের মধ্য হইতে একজন করিয়া সাক্ষী হাজির করিব এবং এই সমস্ত লোক সম্পর্কে তোমাকে সাক্ষী হিসাবে পেশ করিব তখন তাহারা কি করিবে তখন সেই সব লোক যাহারা রাসুলের কথা মানিয়া লয় নাই বরং তাহার নাফরমানিতে নিযুক্ত রহিয়াছে কামনা করিবে হায় জমিন যদি ফাটিয়া যাইতো এবং উহার মধ্যে তাহারা প্রবেশ করিতে পারিত কিন্তু সেখানে তাহারা নিজেদের কোনো কথা গোপন করিতে পারিবে না চক্রুস না চুমসুক চুল চুমুগা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 اولا نمستم النساء فلم تجدن ماء فتيمموا صعيدا طيبا الله كان عفوا غفورا हे ईमानदारগন তোমরা যখন নেশায় মাতাল যখন তোমরা কি বলিতেছ তাহা সঠিক রূপে জানিতে পারিবে অনুরূপভাবে অপবিত্র অবস্থায়ও নামাজের কাছে যাইবে না যতক্ষণ না গোসল করিয়া লইবে কিন্তু যদি পথ অতিক্রমকারী অবস্থায় থাকো তবে অবশ্য অন্যরূপ হইবে আর যদি তোমরা অসুস্থ অবস্থায় কিংবা পথিক অবস্থায় থাকো অথবা তোমাদের মধ্যে কেহ যদি পায়খানা হইতে ফিরিয়া আসে কিংবা তোমরা যদি যৌনমিলন করিয়া থাকো আর তাহার পর পানি না পাও তবে পবিত্র মাটির সাহায্য গ্রহণ কর এবং উহা দ্বারা নিজের মুখমন্ডল ও হাত মাসে নম্রতা অবলম্বনকারী ও অতীব ক্ষমাশীল তুমি কি সেই সব লোককেও দেখিয়াছ যাহাদিগকে কিতাবের জ্ঞানের কিছু অংশ দেওয়া হইয়াছে हिर खरीदार सजियािग केष्ट कर आल्ला तुम्हारे शत्रु खूब भलो करियन तुम्हारे सहाज्य और पृष्ठपोषकतार जन् आल्ला जथेष्ट من الذين هادوا يحرفون الكلمة عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع হুম কালো নোম অকুয় ও আকুয় মিল্লা রহুম উল্লাহু বি কুফ্রি হিম পলাউ মিনু নহারা ইয়াহুদি হইয়াছে তাহাদের মধ্যে কিছু লোক আছে যাহারা শব্দগুলিকে উহার মূল অর্থ হইতে সরাইয়া দেয় এবং সত্য দিনের ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশের জন্য নিজেদের জিহভা বাঁকা করিয়া বলে সামেনা ওয়া আসাইনা ইসমা গায় মুসমাইন এবং রায় না অথচ তাহারা যদি সা ওয়া আতানা এবং এসমা ও উঞ্জুরনা বলিত তবে ইহা তাহাদের পক্ষেই কল্যাণকর হইত আর ইহাই ছিল প্রকৃত শততার নীতি কিন্তু তাহাদের উপর তাহাদের কুফরির কারণে আল্লাহর অভিশাপ করিয়াছে এইজন্য তাহারা খুব কমই ইমান থাকে হে কিতাবধারী লোকগণ তোমরা সেই কিতাব মানিয়া লও যাহা আমি এখন নাজিল করিয়াছি এবং যাহা তোমাদের নিকট পূর্ব হইতে মজুদ কিতাবের সত্যতা স্বীকার ও সমর্থন করে ইহার প্রতি ইমানানো এই কঠিন বিপদের পূর্বে যে আমি চেহারা বিকৃত করিয়া দিকে ঘুরাইয়া দিব অথবা শনিবার শনিবারওয়ালাদের ন্যায় তাহাদেরকে অভিশপ্ত করিয়া দিব স্মরণ রাখিও আল্লাহর হুকুম অবশ্যই কার্যকরী হইয়া থাকে আল্লাহ কেবল শির্কের গুনাই মাফ করিয়া দেন না উহা ব্যতীত আর যত গুনা আছে তাহা যাহার জন্য ইচ্ছা মাফ করিয়া দেন যে লোক আল্লাহর সহিত অন্য কাহাকেও শরীফ করিল সে তো বড় মিথ্যা রচনা করিল এবং বড় কঠিন গুনাহের কাজ করিল তুমি সেই লোকদেরও দেখিয়াছ যাহারা নিজেদের পবিত্রতা ও আত্মশুদ্ধির খুব গর্ব করিয়া থাকে অথচ প্রকৃত পবিত্রতা ও পরিশুদ্ধিত আল্লাহ যাহাকে চান দান করেন এবং তাহাদের প্রতি একবিন্দু পরিমাণ জুলুম করা হয় না দেখ না উহারা আল্লাহ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যে কথা রচনা করিতেও এতটুকু কুণ্ঠিত হয় না তাহাদের প্রকাশ্য গুনাগার হওয়ার জন্য এই একটি গুণাই যথেষ্ট لم تر إلى الذين أوتوا نصيباً من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدا من الذين آمنوا سبيلاً تُميكي شئي لوگ دير دیکھو نائن جاها ديگوكي كتابير جانئر ایک آنگ سو داؤ ہوئيا چه اي بان تاها دير اوست تھا اي جيب تاها را جيبد او सम्पर्मार लोक अपेक्षा इतना सठीक पथे वस्तु तो सब लोकर ऊपर ही आल्ला लानत कर लानत करें तहारकारी तुम पाइबा রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তাহাদের কোন অংশ আছে কি যদি তাহাই হইতো। তবে ইহারা অন্য লোকদিগকে একটা কানা করিও দান করিত না আমি তবে কি ইহারা অন্যান্য লোকদের প্রতি শুধু এই জন্যই হিংসা পোষণ করে যে আল্লাহ তাহাদিগকে বিশেষ অনুগ্রহ দান করিয়াছেন যদি তাহাই হয় তবে তাহারা যেন জানিয়া রাখে যে আমরা তো ইব্রাহিমের সন্তান কিতাব ও হিক্মত দান করিয়াছি এবং বিরাট রাজ্য দিয়াছি কিন্তু তাহাদের মধ্যে কেহ কেহ উহার প্রতি ইমানি আছে আর কেহ কেহ উহা হইতে মুখ ফিরাইয়া লইয়াছে আর যাহারা মুখ ফিরাইয়া লইয়াছে তাহাদের জন্য জাহান নামের দাও দাও করা আগুনই যথেষ্ট হাকিমা যেসব লোক আমাদের আয়াত লইতে অস্বীকার করিয়াছে তাহাদিগ কে নিঃসন্দেহে আমরা আগুনে নিক্ষেপ করিব যখন তাহাদের চামড়া গলিয়া যাইবে তখন তদস্থলে অন্য চামড়া সৃষ্টি করিয়া দিব যেন তাহারা আজাবের স্বাদ পুরাপুরি গ্রহণ করিতে পারে বস্তুত আল্লাহ বড়ই শক্তিশালী এবং নিজের ফয়সালাসমূহ কার্যকর করার পন্থা কৌশল খুব ভালো করিয়া জানে আর যাহারা আমার আয়াত মানিয়া লইয়াছে এবং নেকাজ করিয়াছে তাহাদিগকে আমরা এমন বাগিচায় প্রবেশ করাইব যাহার নিম্ন দেশে ধারা প্রবাহমান থাকিবে সেখানে তাহারা চিরদিন থাকিবে পবিত্র স্ত্রী পাইবে এবং তাহাদিগকে আমরা ঘন ছায় আশ্রয় দান করিমিল মুসলমানগণ আল্লাহ তোমাদিগকে নির্দেশ দিতেছেন যে যাবতীয় আমানত উহার যোগ্য লোকদের নিকট সোপর্দ করিয়া দাও আর লোকদের মধ্যে যখন ফয়সলা করিবে তখন ইনসাফের সহিত করিও আল্লাহ তোমাদিগোকে অতি উত্তম নসিহত করিতেছেন আর আল্লাহ সবকিছু জানেন ও দেখেন নু আতলাহ উলিমৃম চুমি ষরদ্ ইসূল ইং কু তু তুমি বিল ইং কু তু তুমি বিল হি উমিল আখিলি খুব সুচ উই হে ইমদার গান আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং সেই সব লোকেরও যাহারা তোমাদের মধ্যে সামগ্রিক দায়িত্ব সম্পন্ন অতঃপর তোমাদের মধ্যে যদি কোনো ব্যাপারে মতবৈষম্যের সৃষ্টি হয় তবে উহাকে আল্লাহ ও রাসুলের দিকে ফিরাইয়া দাও যদি তোমরা প্রকৃতই আল্লাহ ও পরকালের প্রতি ইমানদার হইয়া থাকো ইহাই সঠিক কর্মনীতি এবং পরিণতির দিক দিয়াও ইহাই উত্তম হে নবী তুমি কি সেই সব লোকদের দেখো দাবি করে যে আমরা তো ইমানিয়াছি সেই কিতাবের প্রতি যাহা তোমার প্রতি নাজিল হইয়াছে এবং যাহা তোমার পূর্বে নাজিল হইয়াছিল কিন্তু তাহারা নিজেদের যাবতীয় ব্যাপারে ফয়সলা করাইবার জন্য তাগুতের নিকট পৌঁছাইতে চায় অথচ তাগুতকে সম্পূর্ণ অস্বীকার ও অমান্য করিতে তাহাদিগকে আদেশ দেওয়া হইয়াছিল মূলত শয়তান তাহাদিগকে পথভ্রষ্ট করিয়া সত্য সঠিক পথ হইতে বহুদূরে লইয়া যাইতে চায় তাহাদিগকে যখন বলা হয় যে আল্লাহ যাহা নাজিল করিয়াছেন সেই দিকে আসো ও রাসুলের নীতি গ্রহণ কর তখন এই মুনাফিক তুমি দেখিতে পাইবে যে তাহারা তোমার নিকট আসিতে ইতস্তত করিতেছে ও পাশ কাটাইয়া চলিয়া যাইতেছে অতঃ তাহাদের কৃতকর্মের ফলে কোন বিপদ যদি আসিয়ায় পড়ে তখন তাহাদের অবস্থা কি হইবে তখন তাহারা তোমার নিকট আসিয়া কসম খায় এবং বলে যে আল্লাহর শপথ আমরা তো কেবল কল্যাণী করিতে চাহিয়াছিলাম এবং আমাদের নিয়ত ছিল উভয় দলের মধ্যে কোনো প্রকারে মিলমিশ ও ঐক্যের সৃষ্টি করা মনে যাহা কিছু আছে। আল্লাহ তাহা খুব ভালো করিয়াই জানেন উহাদের পিছনে লাগিও না বরং উহাদের বুজাইতে চেষ্টা করো এবং এমন উপদেশ দান করো জাহাত তাহাদের হৃদয় স্পর্শ করিবে ফলস ফরূল উল জু্লাহ চেউরিম আমরা যে রসুনি পঠাই আছি তাহাকে এই জন্যই পাঠাইয়াছি যে আল্লাহর অনুমতি ক্রমে তাহার আনুগত্য করা হইবে তাহারা যদি এই পন্থা অবলম্বন করিত যে যখনই তাহারা নিজেদের উপর জুলুম করিয়া বসিত তখনই তোমার নিকট আসিত ও আল্লাহর নিকট ক্ষমা চাইত এবং রাস্তুলো তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিত তবে তাহারা আল্লাহকে নিশ্চয়ই অতীব ক্ষমাশীল ও অশেষ অনুগ্রহকারী রূপে পাইত না হে মুহাম্মদ তোমার রবের শপথ ইহারা কিছু তাই হইতে পারে না যতক্ষণ না তাহারা তাহাদের পারস্পরিক মতভেদের ব্যাপার তোমাকে বিচারপতি রূপে মানিয়া লইবে पूर्ण रूपे सोपर्द करो আমি যদি তাহাদিগকে এই হুকুম দিতাম যে তোমরা নিজেরা নিজদিগকে ধ্বংস করো অথবা নিজেদের ঘর হইতে বাহির হইয়া যাও তবে তাহাদের মধ্যে খুব কম লোকই তদনুযায়ী আমল করিত অথচ তাহাদিগকে যে নসিহত করা হয় তদনুযায়ী যদি তাহারা আমল করিত তবে উহা তাহাদের জন্য অধিকতর কল্যাণ ও দৃঢ়তার কারণ হইত এবং যখন তাহারা এরূপ করিত তখন আমি তাহাদিগকে নিজের তরফ হইতে বড় প্রতিফল দান করিতাম এবং তাহাদিগকে সরল সোজা পথ প্রদর্শন করিতাম যে ব্যক্তি আল্লাহ ও রসুলের আনুগত্য সে সেই সব লোকের সঙ্গী হইবে যাহাদের প্রতি আল্লাহ নিয়াম করিয়াছেন তাহারা হইতেছে আম্বিয়া, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিগণ যাহারা ইহাদের সঙ্গীসাথী হইবে তাহাদের পক্ষে ইহারা কতই না উত্তম সাথী ইহাই হইতেছে প্রকৃত অনুগ্রহ যাহা আল্লাহর তরফ হইতে পাওয়া যায় আর প্রকৃত অবস্থা জানিবার জন্য আল্লাহর জ্ঞানী যথেষ্ট হে ইমানদারগণ মোকাবিলা করার জন্য সবসময় প্রস্তুত হইয়া থাকু অতঃ্পর সুযোগ ও প্রয়োজন অনুসারে আলাদা আলাদা বাহিনীরূপে বাহির হইয়া পড় কিংবা সকলে একত্রিত হইয়া হ্যাঁ তোমাদের মধ্যে এমন কেহ কেহ আছে যে যুদ্ধে ঝাঁপাইয়া পড়িতে পশ্চাদপদে হয় যদি তোমাদের উপর কোনো বিপদ উপস্থিত হয় তবে বলে আল্লাহ আমার প্রতি বড়ই অনুগ্রহ করিয়াছেন যে আমি এই লোকদের সাথে যাই নাই আর আল্লাহর নিকট হইতে তোমাদের প্রতি অনুগ্রহ হইলে তখন তাহারা বলে এমন ভাবে বলে যে তোমাদের ও তাহাদের মধ্যে যেন ভালোবাসার কোন সম্পর্কই ছিল না হাই আমিও যদি তাহাদের সঙ্গে থাকিতাম তাহা হইলে আমি বড়ই সাফল্য লাভ করিতাম আল্লাহর পথে লড়াই করা কর্তব্য সেই সব লোকেরই যাহারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রয় করিয়া দেয় যে ব্যক্তি আল্লাহর পথে লড়াই করিবে ও নিহত হইবে কিংবা বিজয়ী হইবে তাহাকে আমরা অবশ্য বিরাট প্রতিফল দান করিব।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 দুর্বল হওয়ার কারণে নিপীড়িত হইতেছে এবং ফরিয়াদ করিতেছে যে হে আমাদের রব আমাদিগকে এই জনপদ হইতে বাহির করিয়া লও যাহার অধিবাসীগণ অত্যাচারী এবং তোমার নিজের তরফ হইতে আমাদের কোন বন্ধু দরদি ও সাহায্যকারী বানাইয়া দাও পানি যাহারা ইমানের পথ গ্রহণ করিয়াছে তাহারা আল্লাহর পথে লড়াই করে আর যাহারা কুফরির পথ অবলম্বন করিয়াছে তারা লড়াই করে তাগুতের পথে অতএব তোমরা বিশ্বাস করিও যে শৈতানের ষড়যন্ত্র খিল তুমি তাহাদিগ কেউ তুমি কি যাহা দিগো কে বলা হইয়াছিল যে নিজেদের হাত ঘুটাইয়া রাখো নামাজ কায়েম করো এবং জাকাত দাও এখন তাহাদিগোকে যখন লড়াই করার আদেশ করা হইয়াছে তখন তাহাদের একাংশের লোকদের অবস্থা এই যে তাহারা অন্য লোকদিগকে এমন ভয় করিতেছে যেরকম ভয় আল্লাহকে করা উচিত কিংবা তাহা অপেক্ষাও বেশি ভয় বলে হে আমাদের রব এই লড়াই করার আদেশ কেন আমাদের প্রতি লিখিয়া দিলে আমাদিগকে আরো কিছুকাল অবসর দেওয়া হল না কেন তাহাদিগকে বলো দুনিয়ার জীবন সম্পদ অত্যন্ত কম আর পরকাল একজন তাকুয়া সম্পন্ন ব্যক্তির জন্য অতিশয় উত্তম আর তোমাদের প্রতি একবিন্দু পরিমাণও জুলুম করা হইবে না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 मृत्यु तुम्हारा ग्रास करजब ना क्योंकि कल्याण लाभ करल्ला निकट हईते आसियाधित तब इमार कारण सबकिल्ला निकट हईते हाथ थके ইহাদের হইল কি কেন ইহারা কোন লাভ করিয়া থাকো। তাহা আল্লাহর অনুগ্রহই পাইয়ে থাকো। আর তোমার উপর যে বিপদী আসে তাহা তোমার নিজের অর্জন এবং কাজের ফলে আসিয়া থাকে হে মোহাম্মদ আমরা তোমাকে লোকদের জন্য রাসুল বানাইয়া পাঠাইয়াছি এই জন্য একমাত্র আল্লাহ সাক্ষ্য যে ব্যক্তি রাসুলকে মানিয়ে চলিল সে মূলত আল্লারে আনুগত্য করিল আর যে ব্যক্তি তাহা হইতে মুখ তাহা যাহাই হক না কেন আমরা তোমাকে ইহাদের উপর পাহারাদার বানাইয়া পাঠাই নাই তাহারা মুখে মুখে বলে আমরা অনুগত ফরমবর্দা কিন্তু তোমার নিকট হইতে যখন বাহির হইয়া যায় एक्टी तो तुमार तो एक दल रिला एकत्रित समस्त कथारे परामर्श कर लिखिया रखी तुम्हें एकट पर करा आल्लर पर पूर्ण भरोसा राख वस्तु तो भरोसार जो तीन जथेष ইহারা কি কোরআন গভীর মনোনিবেশ সহকারে পড়ে না ইহা যদি আল্লাহ ছাড়া অন্য কাহারও নিকট হইতে আসিত তবে ইহাতে অনেক কিছুই বর্ণনা বৈপরীত্য পাওয়া যাইত ইল ইহারা যখনই কোনো প্রকার শান্তিপ্রদ কিংবা ভয়ানক খবর শুনিতে পায় তখনই উহাকে সর্বত্র প্রচার করিয়ে দেয় অথচ ইহারা যদি তাহা রাসুল এবং আপন সমাজের দায়িত্ব সম্পূর্ণ ব্যক্তিদের নিকট পৌঁছাইয়া দেয় তবে তাহা এমন সব লোক জানিবার সুযোগ পায় যাহারা ইহাদের মধ্যে সেই কথা হইতে সঠিক ফল গ্রহণের মতো যোগ্যতা রাখে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও রহমত না হইলে তোমাদের মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বাকি সবাই শয়তানের অনুসরণ করিতে থাকিত অত হে নবী তুমি আল্লাহর পথে লড়াই করো তুমি আপন সত্তা ছাড়া অন্য কাহার জন্য দাইনো অবশ্যই ইমানদার লোকদিগকে লড়াই করিতে উদ্বুদ্ধ করতে থাকুক সম্ভবত আল্লাহ অতি শীঘ্র কাফিরদের শক্তি চূর্ণ করিয়া দিবেন কেননা আল্লাহর শক্তিই সর্বাপেক্ষা জবরদস্ত এবং তাহার শাস্তি সবচেয়ে কঠোর نَأْشَفَعُ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلُهُ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ نَقِيثًا যে ভালো কাজের সুপারিশ করিবে সে তাহা হইতে অংশ পাইবে আর যে খারাপ সুপারিশ করিবে সেও তাহা হইতে অংশ পাইবে বস্তুত आल्लाटी जिनिस दृष्टिमान केह जन जथाज्य सम्मानपूर्वक तुम्हें सालाम कर तक तुमरा उत्तम भाव ताहा जवाब दिओ अंत अनुरूप भावे तो बटे बस्तुत आल्लाटी विषय हिसाब ग्रहण करीब তিনি আল্লাহ যিনি ছাড়া আর কেহ মাবুদ নাই তিনি তোমাদের সকলকে কিয়ামতের দিন একত্রিত করিবেন যে দিনের আগমনে কোনো সন্দে নাই কথা অপেক্ষা অধিক সত্য কথা আর কাহার হইতে পারে অতঃপর তোমাদের কি হইয়াছে যে মুনাফিকদের সম্পর্কে তোমাদের মধ্যে দুই প্রকারের মত পাওয়া যাইতেছে অথচ তাহারা যে অন্যায় কাজ করিয়াছে উহার কারণে আল্লাহ তাহাদিগকে বিপরীত দিকে ফিরাইয়া দিয়াছেন আল্লাহ যাহাকে হেদায়ত দান নাই তুমি কি তাহাকে হেদায়ত দান করতে চাও অথচ আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করিয়াছেন তাহার জন্য কোনো পথ তুমি পাইবে না وَإِنْ تُكَفِّرُوا كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ حَتَّى يُهَاجِرُوا فِي سَبِيلِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ وَجَدْتُمُوهُمْ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا তাহারা তো ইহাই চাহে যে তাহারা নিজেরা যেমন কাফির তোমরাও তেমনি ভাবে কাফির হইয়া যাও যেন তোমরা ও তাহারা একেবারে সমান হইয়া যাও কাজে তাহাদের মধ্যে হইতে কাহাকেও নিজের রূপে গ্রহণ করিও না যতক্ষণ না সে আল্লাহর পথে হিজরত করিয়া আসিবে আর তাহারা যদি হিজরত না করে তবে তোমরা যেখানেই পাও তাহাদিগকে ধরো ও হত্যা করো এবং তাহাদের মধ্যে কাহাকেও নিজের বন্ধু ও সাহায্যকারী রূপে গ্রহণ করিবে না ইদীন ইউমি দৈন পুন্দন হুম উজুম হাসম নয়উক চিলুকুম ঔয়ুকচিলুকহুম ওহুক হুম আলয়ুম ফলক চলুকুম ইনি অবশ্য সেই সমস্ত মুনাফিক এই কথার মধ্যে সামিল নহে যাহারা তোমাদের সহিত চুক্তিবদ্ধ কোন জাতির সহিত গিয়া মিলিত হইবে অনুরূপভাবে সেই সব মুনাফিকরাও ইহার অন্তর্ভুক্ত নহে যাহারা তোমার নিকট আসে ও লড়াই ঝগড়াই উৎসাহী নহে না তোমাদের সহিত লড়াই করিতে চাহে না নিজেদের জাতির বিরুদ্ধে আল্লাহ ইচ্ছা করিলে তাহাদিগকে তোমাদের উপর চাপাইয়া দিতেন এবং তাহারাও তোমাদের সহিত লড়াই করিত কাজেই তাহারা যদি তোমাদের নিকট হইতে আলাদা হইয়া যায় ও লড়াই হইতে বিরত থাকে এবং তোমাদের প্রতি সন্ধি ও বন্ধুত্বের হস্ত প্রসারিত করে তবে আল্লাহ তোমাদের জন্য তাহাদিগকে আক্রমণ করার কোন পথই রাখেন নাই فَتَجِدُونَ نَارًا خَرِينًا يُرِيدُونَ أَنْ يَأْمَنُوكُمْ وَيَأْمَنُ قَوْمُهُمْ كُلَّمَا إلى إِلَى الْفِتْنَةِ أُرْكِسُوا فِيهَا فَإِن لَّمْ يَعْتَزِلُوكُمْ وَيُلْقُوا إِلَيْكُمْ السَّلَامَ وَيَكُفُّوا أَيْدِيَهُمْ فَخُذُوهُمْ فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ আর আরেক ধরনের মুনাফিক তোমরা পাইবে যাহারা তোমাদের দিক হইতেও নিরাপত্তা পাইতে চায় এবং নিজ জাতির দিক হইতেও কিন্তু যখনই তাহারা ফিতনা সৃষ্টির সুযোগ পাইবে তাহাতে ঝাঁপাইয়া পড়িবে এই ধরনের লোকেরা যদি তোমাদের সহিত মোকাবিলা করা হইতে বিরত না থাকে আর সন্ধি ও শান্তির আবেদন তোমাদের সম্মুখে পেশ না করে এবং নিজেদের আক্রমণের হাতও বিরত না রাখে তবে যেখানেই তাহাদিগকে সেখানেই ধরিবে এবং হত্যা করিবে এই ধরনের লোকদের উপর আক্রমণ চালাইবার জন্য আমি তোমাদিগকে সুস্পষ্ট ফরমান দান করিলাম ইল্লা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 وَإِنْ كَان مِنْ قَومٍ بَيْنَكُم وَبَينَهُم مثَاقُ فَذِيَةم مسََّمَةٌ إلىأَهل فَدِيَةم مسَمَةٌ إلى أَهْله, أهله وَتَحي وَوقَة مُؤمنِن فَنََّم يجددِ فَصِييا مشَهرنِ وَتَتذ عينِ تَْغَةً مَِ الله وَوكانَ اللهَّهُ عَليمًا حَكيمَا কোন মুমিন ব্যক্তিকে হত্যা করা কোনো ইমানদার ব্যক্তির কাজ হইতে পারে না অবশ্য ভুলভ্রান্তি হইতে পারে যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে ভুলবশত হত্যা করিবে তাহার কাফারস্বরূপ একজন মুমিনকে গোলামি হইতে মুক্ত করিতে হইবে এবং নিহত ব্যক্তির উত্তরাধিকারী রক্তমূল্য দিতে হইবে কেহ রক্তমূল্য মাফ করিয়া দিলে তাহা স্বতন্ত্র ব্যাপার কিন্তু নিহত মুসলিম ব্যক্তি যদি তোমাদের শত্রু জাতির মধ্যকার লোক হইয়া থাকে তবে উহার কাফারা হইতেছে একজন মুমিন গোলামকে মুক্ত করা পক্ষান্তরে সে যদি এমন কোন অমুসলিম জাতির লোক হইয়া থাকে যাহার সহিত তোমাদের সন্ধি চুক্তি আছে। তবে তাহার উত্তরাধিকারী দিগকে রক্ত বিনিময় দিতে হইবে এবং একজন মুমিন গোলামকে আজাদ করিতে হইবে আর যে ব্যক্তি কোনো গোলাম পাইবে না से क्रम रोजा राखि गुना छी आल्ला सर्वज्ञ और बुद्धिमान অতঃপর যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে জানিয়া বুঝিয়া হত্যা করিবে তাহার শাস্তি হইতেছে জাহান্ন নাম তাহাতে সে চিরদিন থাকিবে তাহার উপর আল্লাহর গজব ও অভিশাপ এবং আল্লাহ তাহার জন্য কঠিন শাস্তি নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন فعينا اللهم غانمك كثيرا كذلك كنتم من قبل فمن الله عليكم فتدينوا ان الله كان بنا تعملون خبيرا هيماندارগন তোমরা যখন আল্লাহর পথে জিহাদের জন্য বাহির হইবে তখন বন্ধু ও শত্রুর মধ্যে অবশ্যই পার্থক্য করিও কেহ তোমাদিগকে পূর্বা সালাম দিলে সহসা তাহাকে বলিয়া না যে তুমি ফেলিয়াও তোমরা যদি স্বার্থ চাও তবে আল্লাহর পরিমাণে তোমরা নিজেরাই তো ইতিপূর্বে ঠিক এইরূপ অবস্থার মধ্যেই লিপ্ত ছিল অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন কাজের সতর্কতা ও সত্যানুসন্ধিকা সহকারে কাজ করিও তোমরা যাহা কিছু করো আল্লাহ সেই সম্পর্কে পুরোপুরি অবহিত রিয়াছেন উইল কাহি মুজা হিদোন্লা হিবি অম্বালি হিম আং ফুসি হিম ফব্ল হুল মুজা হি নীলি হিম আিম আ লাল কাহিদিন যেসব মুসলমান কোনো অক্ষমতার কারণ ছাড়াই ঘরে বসিয়া থাকে আর যাহারা আল্লাহর পথে যান ও মাল দ্বারা জিহাদ করে এই উভয় ধরনের লোকের মর্যাদা এক নহে আল্লা তালা নিষ্ক্রিয় বসিয়া থাকা লোকদের তুলনায় जान और मालदारा जिहदकारी सम्मान उच्च राखिया प्रत्येक ही वा कर दरबार मुजाहिदमय आल्लार निकट बड़ सम्मान क्षमा ও অনুগ্রহ রহিয়াছে আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী ইন্নাল্লাজিনা তাওয়াফফাহুমুল মালায়িকাতু যালিমিন আনফুসিহিম ক্বালু ফি মাকুমতুম যাহারা নিজেদের আত্মার উপর জুলুম করিতেছিল এই অবস্থায় ফেরিস্তাগণ যখন তাহাদের যান কবচ করিল তখন তাহাদের জিজ্ঞাসা করিল তোমরা কি অবস্থায় নিমজ্জিত ছিলি জবাবে তাহারা বলিল আমরা দুনিয়ায় দুর্বল ও অক্ষম ছিলাম ফেরস্তাগণ বলিল আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না তোমরা কি অন্য স্থানে হিজরত করিয়া যাইতে পারিতে না এইসব লোকের পরিণতি হইতেছে জাহান্নাম এবং উহা অত্যন্ত খারাপ জায়গা إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا تابة جيشب قروش ناري او سيشو پرقرنتو اشحائي এবং যাহাদের নিজেদের ঘর পরিত্যাগ করিয়া অন্যত্র যাওয়ার কোন পথ কোন উপায় ছিল না সম্ভবত আল্লাহ তাহাদিগকে মাফ করিয়া দিবে বস্তুত আল্লাহ বড়ই মার্জনাকারী ও রেহাই দানকারী আর আল্লাহর পথে যেই হিজরত করিবে। জমিনে আশ্রয় লইবার জন্য সে অনেক জায়গা এবং দিন যাপনের জন্য বিরাট অবকাশ পাইবে আর যে ব্যক্তি নিজ ঘর হইতে আল্লাহ ও রাসুলের দিকে হিজরত করার জন্য বাহির হইবে এবং পথিমধ্যেই তাহার মৃত্যু হইবে তাহার প্রতিফল দান করা আল্লাহর জিম্মায় ওয়াজিব হইবে আল্লাহ বাস্তবে কি ক্ষমাকারী ও অনুগ্রহশীল وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة انخفتم انخفتم إن خفتم إن خفتم أي افتتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينًا أأتمر जखون سفره বাহির হইবে তখন নামাজ সংক্ষিপ্ত করিলে কোনো দোষ स्तिया क्यों ताहारा प्रकाश्य भाजपा शत्रुतार उठिया पड़िया लागिया فالتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأتي طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم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 ولا جناح عليكم من كان بكم اذم من مطر او كنتم مرضاه تضعوا اسلحتكم وخذوا حذركم ان الله اعد للكافرين عذابا مهينا يا نبي তুমি যখন মুসলমানদের মধ্যে অবস্থান করিবে এবং নামাজে তাহাদের ইমামতি করার জন্য দাঁড়াইবে তখন তাহাদের মধ্যে হইতে এক দল তোমার সঙ্গে দাঁড়াইবে এবং অস্ত্র লইয়া থাকিবে তাহারা যখন সিজদা সম্পূর্ণ করিবে তখন তাহারা পিছনে চলিয়া যাইবে এবং দ্বিতীয় দল এখনো যাহারা নামাজ নামাজ কায়ে করিবে এবং তাহারাও সতর্ক থাকিবে ও নিজেদের অস্ত্র সঙ্গে রাখিবে কেননা কাফিরগণ সুযোগ সন্ধান করিতেছে তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও সাজ হইতে একটু অসতর্ক হইলেই निश्चय आल्ला काफिर अपमान कर आजब निर्दिष्ट कर দাঁড়াইয়া বসিয়া শুইয়া সর্বাবস্থাই আল্লাহকে স্মরণ করিতে থাকিবে আর যখন স্বস্তি ও নিরাপত্তা লাভ হইবে তখন পূর্ণ নামাজ কায়েম করিবে বস্তুত নামাজ এমন একটি কর্তব্য কাজ যাহ সময়ানুবর্তিত সহকারে ইমানদার লোকদের উপর ফরজ করিয়া দেওয়া হইয়াছে ও চহিনু ফিবি হুম লমু কে ম চল্ল চিমালয় ও কে নিম হকিম এই দলের পশ্চাৎ কিছুমাত্র দুর্বলতা দেখাইও না তোমরা কষ্টে পড়িয়া থাকিলে তোমাদের ন্যায় তাহারাও কষ্ট করিতেছে পক্ষান্তরে তোমরা তো আল্লাহর নিকট সেই জিনিসের আশা পোষণ করো যাহার আশা তাহারা করে না নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং তিনি জ্ঞানী ও বুদ্ধিমান হে নবী আমরা এই কিতাব পূর্ণ সত্যতা সহকারে তোমার প্রতি নাজিল করিয়াছি যেন আল্লাহ তোমাকে যে সত্য পদ দেখাইয়াছেন সেই অনুসারে লোকদের মধ্যে বিচার ফয়সলা করিতে পারো तुम ख्यान कारी और दुर्नीतिपरा समर्थने करो तीन बड़ी क्षमाशील और दयाबानुजुन लयन असीम যাহারা নিজেদের নফসের সহিত খেয়ানদ করে তুমি তাহাদের সাহায্য করিও না বস্তুত আল্লাহ খিয়ানতকারী ও পাপিষ্ঠ লোকদের পছন্দ করেন না ইহারা মানুষের নিকট হইতে নিজেদের কর্মকাণ্ড লুকাইতে পারে मर्जी खिलात परामर्श करते थके समस्त क्या ही आल्लर आयत्ताधीन হ্যাঁ তোমরা সব অপরাধীর পক্ষ সমর্থনে দুনিয়ার জীবনে তো খুব ঝগড়া করিয়া লইলে কিন্তু কিয়ামতের দিন ইহাদের পক্ষে কে ঝগড়া করিবে সেখানে কে তাহাদের উকিল হইবে কেহ যদি কোন পাপকার্য করিয়া ফেলে কিংবা নিজের উপর জুলুম করিয়া বসে এবং উহার পর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে তবে সে আল্লাহকে ক্ষমাকারী ও অনুগ্রহশীল পাইবে কিন্তু যে পাপ কার্য করিবে তাহার এই পাপ কার্য তাহার জন্যই বিপদ হইবে আল্লাহ সব কিছু জানেন তিনি অতীব বিজ্ঞ ও জ্ঞানী ও নাই অসম তারপরে যে নিজে কোন অন্যায় বা পাপ করিয়া কোন নির্দোষ ব্যক্তির উপর দোষ চাপাইয়া দেয় সে তো খুবই সাংঘাতিক দোষারোপ ও প্রকাশ্য গুণের বোঝা নিজ কাঁধে গ্রহণ করে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 হে নবী আল্লাহর অনুগ্রহ যদি তোমার প্রতি না হইত এবং তাহার রহমত যদি তোমার কল্যাণে নিয়োজিত না হইত তবে তাহাদের মধ্যে হইতে একটি দল তো তোমাকে ভুল ধারণায় নিমজ্জিত করার ফসলা করিয়াই ফেলিয়াছিল যদিও প্রকৃত পক্ষে তাহারা নিজেদের ছাড়া অন্য কাহাকেও ভুল ধারণায় ফেলিতেছিল না अनुग्रह बिराटर লোকদের গোপন সলা পরামর্শে কোনো কল্যাণ নিহিত থাকে না অবশ্য গোপনে কেহ কাহাকেও যদি দান খয়রাতের উপদেশ দেয় কিংবা কোনো ভালো কাজের জন্য অথবা লোকদের পরস্পরের কাজকর্ম সংশোধন করার জন্য কাহাকেও কিছু বলে তবে তাহা নিশ্চয়ই ভালো কথা আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে কেহ এই রূপ করিবে তাহাকে আমরা বড় প্রতিফল দান করিবুষে কিন্তু যে ব্যক্তি রাসুলের বিরুদ্ধতা করার জন্য কৃত সংকল্প হইবে এবং ইমানদার লোকদের নিয়ম নীতির বিপরীত দিকে চলিবে এমত অবস্থায় যে প্রকৃত সত্যপথ তাহার নিকট সুস্পষ্টরূপে প্রতিভাত আছে। তাহাকে আমরা সেই দিকেই চালাইব যেদিকে সে নিজেই চলিতে শুরু করিয়াছে এবং তাহাকে জাহার নামে নিক্ষেপ করিব যাহা খুবই নিকৃষ্টতম স্থান আল্লা নিকট কেবল শিরকি ক্ষমা পাইতে পারে না এতদ ব্যতীত অন্য সব পাপী মার্জনা লাভ করিতে পারে যাহাকে তিনি ক্ষমা করিতে ইচ্ছা করিবেন যে ব্যক্তি আল্লাহর সহিত কাহাকেও শরিক করিল से तो गुमराहर पथे अनेक दूर अग्रसर हईया लोक आल्ला के बाद दिया देव देवी के मामुदरूपे ग्रहण कर তাহারা সেই আল্লাহরদ্রোহী শয়তানকে মাবুদ রূপে মানিয়া লই। যাহার উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করিয়াছেন। যে আল্লাহকে বলিয়াছিল আমি তোমার বান্দাদের মধ্যে হইতে একটি নির্দিষ্ট অংশ অবশ্যই লইয়া ছাড়িব। ওয়ালা উযিল্লান্নাহু ওয়ালা আমান্নু আন্নাহুম ওয়ালা আমরান্নাহুম ফালুবাতুকন আযানাল আনআম ওয়ালা আমরান্নাহুম ولا امرنهم فلا يغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسارا مبينا আমি তাহাদিককে বিব্রান্ত করিব আমি তাহাদিককে নানা প্রকারের আশা আকাঙ্ক্ষায় জড়িত করিব আমি তাহাদিককে আদেশ করিব এবং তাহারা আমার নির্দেশে জন্তু জানোয়ারের কান ছেদন করিবে আমি তাহাদিগকে আদেশ করিব এবং তাহারা আমার আদেশে আল্লাহর সৃষ্টিধারায় রদবদল করিয়া ছাড়িবে যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এহেন শয়তানকে নিজের পৃষ্ঠপোষক ও বন্ধুরূপে গ্রহণ করিল সে সুস্পষ্ট ক্ষতির সম্মুখীন হইল সে ইহাদের নিকট নানা প্রকার ওয়াদা করে ও তাহাদিগকে আসান্বিত করে কিন্তু শয়তানের যাবতীয় ওয়াদায় প্রতারণা ছাড়া আর কিছুই নহেম জাহান্ন ইহাদের শেষ পরিণতি হইবে জাহান্নাম তাহা হইতে মুক্তি পাওয়ার কোনো উপায়ই ইহারা পাইবে না والَّذينَ آمنوا وَعملِل الصالحاتِ سنودخلم جَّ تجرم ت تحته الأنه رخالدين فيه أَبد وَوعدَ اللهَّه حَّا وَمن أصددق مِنَ اللهَّه قِيلَ পক্ষন্তরে <تصفيق> যাহারা ইমান আনিবে ও সৎকাজ করব তাহাদিগকে আমরা এমন বাগচয় স্থাদান করিব যাহার নিम्ন झर्णाधारा प्रवाहित हो आल्लापेक्षा চূড়ান্ত পরিণতি না তোমাদের আকাঙ্ক্ষার উপর নির্ভর করিতেছে না আহলে কিতাবের মনস্কামনার উপর যে ব্যক্তি পাপ করিবে সেই হার প্রতিফল পাইবে এবং আল্লাহর বিরুদ্ধে নিজের জন্য কোনো বন্ধু ও সাহায্যকারী পাইবে না ومن يعمل من الصالحات من ذكر او انثى وهو مؤمن فاولئك يدخلون الجنه فاولئك يدخلون الجنه ولا يظلمون قيرا اب <تصفيق> যে ব্যক্তি নেক কাজ করিবে সে পুরুষ হোক আর নারী সে যদি ईमानदार হয় তবে এই ধরনের লোকই বেহেশতে প্রবেশ করিবে এবং তাহাদের বিন্দু পরিমাণ হকও নষ্ট হইতে পারিবে না বস্তুত যে ব্যক্তি আল্লাহর সম্মুখে মস্তক অবনত করিয়া দিয়াছে এবং নিজের জীবনযাত্রায় শততা অবলম্বন করিয়াছে এবং সম্পূর্ণ একমুখী ও একনিষ্ঠ হইয়া ইব্রাহিমের পন্থা অনুসরণ করিয়াছে সেই ইব্রাহিমের পন্থা যাহাকে আল্লাহ নিজের বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন তাহার অপেক্ষা উত্তম জীবনযাপন পদ্ধতি আর কাহার হইতে পারে আসমান ও জমিনে যাহা কিছু আছে তাহা সবই আল্লাহর এবং আল্লাহ সব কিছু কে পরিবেষ্ট কুমফি হি নব কুমফি কি মিচিল হুন্ন কুচিবল হুন্নবু না চিহ্ন মুস্তিন লোকেরা তোমার নিকট স্ত্রীলোকদের সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করে বল আল্লাহ তাহাদের সম্পর্কে তোমাদের প্রতি ফতোয়া দিতেছেন এবং সেই সঙ্গে সেই হুকুমগুলিও স্মরণ করাইয়া দিতেছেন যাহা পূর্ব হইতে তোমাদিগকে এই কিতাবের মাধ্যমে শুনানো হইতেছে অর্থাৎ সেই হুকুমগুলি যাহা সেই ইয়াতি মেয়েদের সম্পর্কে দেওয়া হইয়াছিল যাহাদের হক তোমরা আদায় করো এবং তাহাদিগকে বিবাহ করার কোনো আগ্রহ পোষণ করো আর সেই হুকুমগুলিও যাহা অসহায় অক্ষম শিশুদের সম্পর্কে দেওয়া হইয়াছে আল্লাহ তোমাদিগকে নির্দেশ দিতেছেন যে ইয়িন প্রতি পূর্ণ ব্যবহার বজায় রাখি আর যে কল্যাণ কর কাজ তোমরা করিবে তাহা আল্লাহর অগচরে থাকিয়া যাইবে নাহ কোন স্ত্রীলোকের যখন তাহার স্বামীর দিক হইতে খারাপ ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা দেখা দিবে তখন স্বামী স্ত্রী যদি পরস্পর সন্ধি করিয়া লয় তবে তাহাতে কোন দোষ নাই সন্ধি সর্বাবস্থাই উত্তম বস্তুত प्रवृत्ति स्थान अवलम्बन करोमीति सम्पर्के निश्चय अवहित हईबें সুবিচার বজায় রাখা তোমার সাধ্যের অতীত তোমরা অন্তর দিয়ে চাহিলেও তাহা করিতে সমর্থ হইবে না অতএব একজন স্ত্রীকে একদিকে ঝুলাইয়া রাখিয়া অপরজনের দিকে একেবারে ঝুঁকিয়া পড়িবে না तुमरा जदि निजे काम सठीक रूपे सम्पन्न करो एल्ला के भय कर तो मार्जन करी और मेहरबानी कमी स्त्री जदि परस्पर हईते ही विच्छिन्न हा जा तब आल्लाहार विपुल शक्ति द्वारा প্রত্যেককেই অপরের মুখাপেক্ষিতা হইতে রেহাই দান করিবেন বস্তুত আল্লাহ বিশাল ক্ষমতার অধিকারী তিনি বিচক্ষণ ও মহাজ্ঞানী আসমান ও জমিনে যাহা কিছু আছে তাহা সবই আল্লাহ তোমাদের পূর্বে যাহাদিগকে আমরা কিতাব দান করিয়াছিলাম তাহাদিগকেও এই উপদেশ দিয়েছিলাম আর এখন তোমাদিগকেও এই উপদেশ দিতেছি যে আল্লাহকে ভয় করিয়া কাজ করিও কিন্তু তোমরা যদি তাহা না মানিতে চাও তবে মানিও না আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসেরই মালিক হইতেছেন আল্লাহ এবং তিনি কাহারও মুখাপেক্ষী নহে। উপরন্তু সকল প্রকার প্রশংসার তিনি যোগ্য অধিকারী নিশ্চয়ই আল্লাহ হইতেছেন মালিক যাহা কিছু আসমানে আছে এবং যাহা কিছু জমিনে আছে সেই সব কিছুরি আর যাবতীয় কাজ সম্পাদনের জন্য এক আল্লাহ যথেষ্ট اي اشي يذهبكم ايها الناس وياتي باخرين وكان الله على ذلك قدير تني ইচ্ছা করিলে তোমাদেরকে অপসারিত করিয়া তোমাদের স্থানে অন্য লোককে আনিব বসাইব তিনি ইহার পূর্ণ ক্ষমতার অধিকারী مَنْ كَانَ يُرِيدُ ثَوَابَ যে ব্যক্তি শুধু দুনিয়ার সোয়াবের সন্ধানী সে যেন জানিয়া রাখে যে আল্লাহর নিকট দুনিয়ার সোয়াব রহিয়াছে আর আখিরাতের সোয়াবও আল্লাহ বস্তুতই সব কিছু শোনেন ও সব কিছু দেখেন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 হে ইমান ইনসাফের ধারক হও এবং আল্লাহর জন্য সাক্ষী হও তোমাদের এই সুবিচার ও এই সাক্ষের আঘা। তোমাদের নিজেদের উপর কিংবা তোমাদের পিতামাতা ও আত্মীয়দের উপরই পড়ুক না কেন আর পক্ষদয় ধনী কিংবা গরিব যাহাই হোক না কেন তাহাদের অপেক্ষা আল্লাহর এই অধিকার অনেক বেশি যে তোমরা তাহারি বেশি পরোয়া করিবে অতএব নিজেদের নফসের খাইশের অনুসরণ করিতে গিয়া সুবিচার ও ন্যায়পরায়ণতা হইতে বিরত থাকিও না তোমরা যদি রাখিয়া ঢাকিয়া কথা বলো কিংবা সত্যবাদিতা হইতে দূরে সরিয়ে থাকো তবে জানিয়ে রাখো তোমরা যাহা কিছু করো আল্লাহ সেই সম্পর্কে অবহিতি নসূলি কাবিল ও নয় ফিল্লি ইহিউ মিল্লা খিফ কল বল বহীরা হে ইমানদারগণ ইমান আনো আল্লাহর প্রতি তাহার রাসুলের প্রতি এবং সেই কিতাবের প্রতি যাহা আল্লাহ তাহার রাসুলের প্রতি নাজিল করিয়াছেন সেই কিতাবের প্রতিও ইমানো যাহা আল্লাহ তালা ইহার পূর্বে নাজিল করিয়াছিলেন বস্তুত যে ব্যক্তি আল্লাহ তাহার ফেরিস্তা বর্গ তাহার কিতাবসমূহ তাহার রাসুলগণ ও পরকালের প্রতি কুফরি করিল সে পথভ্রষ্ট হইয়া বহু দূরে চলিয়া গেল ان الذين امنوا ثم كفروا ثم امنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا اپ جہر ایمان আনলো তারপরে কুফরি করিল পুনরায় ঈমান আনলো আবার কুফরি করিল তারপর সেই কুফরিটাই তাহার সম্মুখে অগ্রসর হইল সেই ক্ষেত্রে আল্লাহ তাহাদিগকে কখনো মাপ করিবেন না আর কখনোই তাহাদিগকে সত্য পথের সন্ধান দিবেন না যেসব মুনাফিক ইমানদার লোকদের বাদ দিয়া কাফির লোকদিগকে নিজেদের বন্ধু ও সঙ্গীরূপে গ্রহণ করে তাহাদিগকে এই সুসংবাদ শুনাইয়া দাও যে তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্দিষ্ট রহিয়াছে ইহারা কি সম্মান লাভের সন্ধানে তাহাদের নিকর যায় অথচ সম্মান তো সমস্তই একমাত্র আল্লাহর জন্য وقد نزل عليكم في الكتاب ان اذا سمعتم ايات الله يكفر بها ويستهزئوا بها فلا تقعدوا معهم فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره انكم اذا مثلهم ان الله جامع المنافقين والكافرين في جهنم جميعا আল্লাহ এই কিতাবে তোমাদিগকে পূর্বেই এই হুকুম দিয়েছেন যে তোমরা যেখানেই আল্লাহর আয়াতের বিরুদ্ধে কুফরির কথা বলিতে এবং উহার সহিত ঠাট্টাবিদ্রপ করিতে শুনিবে সেখানে তোমরা আদৌ বসিবে না যতক্ষণ না তাহারা অন্য কোনো কথায় লিপ্ত হয় তোমরাও যদি অনুরূপ কাজ করো তবে তোমরাও তাহাদেরই মত হইবে নিশ্চয়ই জানিও আল্লাহ মুনাফিক ও কাফির দিগকে জাহান নামে একই স্থানে একত্রিত করিবেন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 এই মুনাফিকগণ তোমাদের সম্পর্কে এই অপেক্ষায় রেস্ত পরিবে আমরা পাল্লা ভারী হইলে তাহাদিগকে বলিবে আমরা কি তোমাদের বিরুদ্ধে লড়াই করিতে পারিতাম না তাহা সত্ত্বেও আমরা তোমাদিগকে মুসলমানদের হইতে রক্ষা করিয়াছি বস্তুত আল্লাহ তোমাদের ও তাহাদের পারস্পরিক ব্যাপারের ফেসলা কেমতের দিন করিবেন আর এই মুসলমানদের উপর কাফিরদের জয়লাভ করার কোন পথই আল্লাহ অবশিষ্ট রাখেন নাই जी करोक देख चोक मुख काचूमाचू करिया चलते थके आल्ला केम ही सरण कर ইহারা কুফরি ও ইমানের মাঝখানে দোদুল্যমান হইয়া আছে। না পূর্ণভাবে এদিকে না পূর্ণভাবে ওদিকে বস্তুত আল্লাই যাহাকে পথভ্রষ্ট করেন তাহার মুক্তির জন্য তুমি কোনো পথ পাইতে পারো না হে ইমানদারগণ মুমিন লোকদিগ কে ত্যাগ করিয়া কাফির দিগ কে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করিও না তোমরা কি আল্লাহর হাতে নিজেদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল তুলিয়া দিতে চাও নিশ্চই জানিও মুনাফিকগঞ্জ জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করিবে আর তুমি তাহাদের সাহায্যকারী হিসাবে কাহাকেও পাইবে না তবে তাহাদের মধ্য হইতে যাহারা করিবে ও নিজেদের কর্মনীতির সংশোধন করিয়া লইবে रज धारण कर खाल लोक मु संगी हईबे आल्ला मुमिनदुग के अवश्य बिराट पुरस्कार दान कर আল্লাহর কি প্রয়োজন তোমাদিগকে অকারণ শাস্তিদান করিবেন যদি তোমরা কৃতজ্ঞবান্ধা হইয়া থাকো এবং ইমানের রীতি অনুসরণ করিয়া চলিতে থাকো বস্তুত আল্লাহ কাজের বড়ই মূল্যদানকারী ও সকলের অবস্থা সম্পর্কে পূর্ণ ওয়াকি ফাল মানুষ খারাপ কথা বলুক তাহা আল্লাহ তালা পছন্দ করেন না অবশ্য কাহারও উপর জুলুম করা হইয়া থাকিলে অন্য কথা আল্লাহ সবকিছুই শুনেন এবং সবকিছুই জানেন কিন্তু তোমরা যদি প্রকাশ্যে ও গোপনে কেবল ভালো কাজই করিয়া যাও কিংবা অন্তত খারাপ কাজ পরিত্যাগ করো তাহলে আল্লাহর গুণ বৈশিষ্ট্যও এই যে তিনি বড়ই ক্ষমাসীন অথচ শাস্তি দেওয়ার পূর্ণ ক্ষমতারই তিনি অধিকারী নিল্লি দুসুলিহিবি দু লিখ যাহারা আল্লাহ ও তাহার নবীরা সুগণের অমান্য করে पक्का काफिर ये काफिर देर जन्म स्तिदिष्ट कर दिग के ला लज्जित कर दिखे जाहारा आल्ला सकल नबी रसुलगन के माने এবং তাহাদের মধ্যে কোনো পার্থক্য করে না তাহাদিগকে আমরা অবশ্যই পুরস্কার দান করিবস্তুত আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী হিমিস এই আহালে কিতাব লোকেরা যদি আজ তোমার নিকট এই দাবি করে যে তুমি আসমান হইতে কোনো লিখিত দলিল তাহাদের প্রতি নাজিল করাও তবে ইহা হইতেও অনেক বড় ধৃষ্টতা দাবি ইতিপূর্বে তাহারা মুসা নবীর উহার পর তাহারা বাছুরকে নিজেদের মাবুদ বানাইয়া লইয়াছিল অথচ তাহারা স্পষ্ট নিশানাসমূহ দেখিতে পাইয়াছিল ইহা সত্ত্বেও আমরা তাহাদের প্রতি ক্ষমা প্রদর্শন করিয়াছি আমরা মুসাকে সুস্পষ্ট ফরমান দান করিয়াছি এবং এই লোকগুলির উপর তুর পাহাড় উঠাইয়া ধরিয়া তাহাদের নিকট হইতে এই ফরমান মানিযা চলার প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছি ग के आदेश कर दारथेवन अवस्थाय प्रवेश कर शनिवार निकट होते কিন্তু শেষ পর্যন্ত তাহাদের ওয়াদাভঙ্গের কারণে এবং তাহারা আল্লাহর আয়াতসমূহের উপর মিথ্যা আরোপ করার দরুন নবী রাসুলগণকে অকারণ হত্যা করার জন্য এবং আমাদের দিল আবরণের মধ্যে সুরক্ষিত তাহাদের এই উক্তির কারণে অথচ প্রকৃতপক্ষে তাহাদের বাতিল পূজার কারণে আল্লা তাহাদের দিলের উপর মোহর দিয়েছেন। আর এই কারণে তাহারা খুব কমই নিয়ে থাকে অতঃপর তাহারা কুফরিতে এতদূর আগাইয়া গেল যে মরিয়ামের উপর গুরুতর মিথ্যা দোষারোপ করিল وما قتلوه وما صلبوه ولكن شبه به لهم وان الذين اختلفوا فيه لفي شك ممن ما لهم به من علم الا اتباع الظن وما قتلوه يقينا ترى نيجরাই বলিলো আমরা মরিয়ম পুত্র আল্লাহর রাসূল ঈসা মুসিকে হত্যা করিছি অথচ প্রকৃতপক্ষে না তাহারা তাহাকে হত্যা করিয়াছে না সুলবিদ্ধ করিয়াছে বরং গোটা ব্যাপারটাকে তাহাদের নিকট গোলক ধাঁধায় পরিণত করিয়া দেওয়া হইয়াছে আর যাহারা এই বিষয়ে মতভেদ করিয়াছে তাহারাও মূলত সন্দেহে পড়িয়ে গিয়াছে তাহাদের নিকট এই বিষয়ে কোনো জ্ঞানই নাই আছে শুধু অমূলক ধারণার অন্ধ অনুসরণ নিশ্চয়ই তাহারা মস্তিকে হত্যা করে নাই বরং আল্লাহ তাহাকে নিজের নিকটে উঠাইয়া লইয়াছেন বস্তুত আল্লাহ বিরাট শক্তি সম্পন্ন ও মহা জ্ঞানী ওয়া নদিয়া কুয়ালিদ আহলি কিতাবের মধ্যে এমন কেহ হইবে না যে তাহার মৃত্যুর পূর্বে তাহার প্রতি ইমান আনিবে না এবং কিয়ামতের দিন সে তাহাদের সম্পর্কে সাক্ষ্যদান করিবে হু হরিম কই বিনা নখিল ওখি না মিনহমিম মোট কথা এই ইয়াহুদি মতালী লোকদের এহেন কাজের কারণে। এবং ইহারা আল্লাহর আল্লাহ লোকদিগকে বিরত রাখে সুদ গ্রহণ করে যাহা করিতে তাহাদেরকে নিষেধ করা হইয়াছিল অর্থ সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করে ইত্যাকার কারণে আমরা এমন অনেক পাক জিনিসই তাহাদের প্রতি হারাম করিয়া দিয়াছি যাহা পূর্বে তাহাদের জন্য হালাল ছিল এবং তাহাদের মধ্যে যাহারা কাফির তাদের জন্য আমি কষ্টদায়ক আজাব নির্দিষ্ট করিয়া রাখিয়াছি লক্ষ্মী মিনু নিন উম উমিনু নিনু নহিউ মিল উল ইনুচি হিম অযম কিন্তু তাহাদের মধ্যে যাহাদের সুদৃঢ় ইল রহিয়াছে ও যাহারা ইমানদার তাহারা সকলে সেই জ্ঞান ও শিক্ষার প্রতি ইমান আনে যাহা তোমার প্রতি নাজিল করা হইয়াছে আর যাহা তোমার পূর্বে নাজিল করা হইয়াছিল এইরূপ ইমানদার ব্যক্তিরায় রীতিমতো নামাজ কায়েমকারী ও জাকাত আদায়কারী আর আল্লাহ ও পরকালে বিশ্বাসী লোকদিগকে আমি অবশ্যই বিরাট প্রতিফল দান করিব ওই না ইম ঐ হই না ইনী নই না ইব ইসনাই সুই মানব আচন যু দ হে মোহম্মদ আমরা তোমার প্রতি ওই পাঠাই हारन और सुलईम पाउद के जबुर ইহার পূর্বে আমরা সেই প্রতি ওহি পাঠাইছি। যাহাদের কথা তোমার নিকট উল্লেখ করিয়াছি আর সেই রাসুলগণের প্রতি ওহি পাঠাইয়াছি যাহাদের কথা তোমার নিকট উল্লেখ করি নাই আমরা মুসার শহীদ কথা বলিয়াছি যেমন করিয়া কথা বলা হইয়া থাকে এই সব রাসুলি সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করা হইয়াছিল যেন তাহাদিগকে প্রেরণের পর লোকদের নিকট আল্লাহর বিরুদ্ধে কোন যুক্তি প্রমাণ না থাকে আর আল্লাহ তো সর্বাবস্থায় পরাক্রান্ত ও কিন্তু আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে যাহা কিছু তিনি নাজিল করিয়াছেন নিজের প্রত্যক্ষ জ্ঞানের ভিত্তিতে নাজিল করিয়াছেন पारे फिर सक्य दी जदिओ केवलम्रल्ला सीबत भावे जाहारा इनियाजा अस्वीकार करोकदिग के आल्लर पथ हईते फिर रखे ताहारा निश्चय पथभ्रष्टत सत्य हईते बहु दूरे चलिया ग অনুরূপ ভাবে যাহারা কুফর ও বিদ্রোহের পথ অবলম্বন করিয়াছে এবং জুলুম নির্যাতন পর্যন্ত শুরু করিয়াছে আল্লাহ তাহাদিগকে কখনও ক্ষমা করিবেন না এবং তাহাদিগকে জাহান্নামের পথ ছাড়া অন্য কোনো পথ দেখাইবেন না এই জাহান্নামে তাহারা চিরদিন থাকিবে আর আল্লাহর পক্ষে ইহা কোনো কঠিন কাজ নহে হকিম হে মানুষ এই রাসুল তোমাদের নিকট তোমাদের রবের নিকট হইতে সত্য বিধান লইয়া আসিয়াছে অতএব তোমরা ইমানানো ইহাই তোমাদের জন্য কল্যাণ কর আর যদি অস্বীকার ও অমান্য কর তবে জানিয়া রাখো আকাশমণ্ডল ও জমিনের বুকে যাহা কিছু আছে তাহা সব আল্লাহর জন্য আর আল্লাহ সর্বজ্ঞ ও বিচক্ষণ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 হে আহলি কিতাব তোমরা নিজেদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না এবং আল্লাহর প্রতি খালেস সত্য ছাড়া আর কিছু আরোপ করিও না মরিয়াম পুত্র ঈসা মসি অন্য কিছুই ছিল না ছিল আল্লাহর একজন রাসুল সে ছিল আল্লাহ একটি আল্লাহ মরিয়মের প্রতি নাজিল করিয়াছিলেন সে ছিল আল্লাহর নিকট হইতে একটি রূপ অতএব তোমরা আল্লাহ ও তাহার রাসুলগণের প্রতি ইমান আনো এবং বলিও না তিনজন আছে বিরত হ ইহা তোমাদেরই পক্ষে কল্যাণ কর আল্লাহ একমাত্র ইলা পবিত্র আকাশমন্ডল ও পৃথিবীর যাবতীয় বস্তু তাহারই সেই সবের প্রতিপালন ও রক্ষণাবেক্ষণের জন্য তিনি একাই যথেষ্ট মসি আল্লাহর বান্দা হওয়ার ব্যাপারে কখনো বিন্দু মাত্র লজ্জাবোধ করে নাই আর নিকটবর্তী ফেরেস্তাগণ তাহাকে নিজেদের জন্য কোনো লজ্জার কারণ মনে করে নাই কেহ যদি আল্লাহর বন্দেগিকে নিজের জন্য লজ্জার ব্যাপার মনে করে ও গৌরব অহংকার করিতে থাকে তবে এমন এক সময় আসিবে যখন আল্লাহ সকলকে পরিবেষ্ট করিয়া নিজের সম্মুখে উপস্থিত করিবেন দু ন তখন তাহারা যাহারা ইমান আনিয়া সৎ কর্মপন্থা গ্রহণ করিয়াছে নিজেদের প্রতিফল পুরাপুরি লাভ করিবে আর আল্লাহ আপন অনুগ্রহে তাহাদিগকে আরো অধিক দান করিবেন লজ্জাজনক কাজ মনে করে ও গর্ব অহংকার করে আল্লাহ তাহাদিগকে অত্যন্ত পীড়াদায়ক শাস্তি করিবেন আর আল্লাহ ছাড়া আর সাহায্য ও পৃষ্ঠপোষকতার উপর তাহারা ভরসা করে তাহাদের কাহাকেও তাহারা সেখানে পাইবে না হে মানুষ তোমাদের রবের নিকট হইতে তোমাদের নিকট উজ্জ্বল প্রমাণ আসিয়া আছে। এবং আমি তোমাদের জন্য এমন আলো প্রেরণ করিয়াছি যাহা তোমাদিগকে সুস্পষ্ট পথ প্রদর্শন করে এখন যাহারা আল্লাহর কথা মানিয়ে লইবে এবং তাহার আশ্রয় গ্রহণ করিবে তাহাদিগকে আল্লাহ নিজের রহমত অনুগ্রহ ও করুণার আশ্রয় গ্রহণ করিবেন এবং সঠিক নির্ভুল পথে তাহাদিগকে পরিচালিত করিবেন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 লোকেরা তোমার নিকট কালালা সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করে বলো আল্লাহ তোমার দিকে ফতোয়া দিতেছেন কোনো ব্যক্তি যদি নিঃসন্তান অবস্থায় মরিয়া যায় এবং তাহার একজন বোন থাকে তবে সে তাহার পরিত্যক্ত সম্পত্তি হইতে অর্ধেক অংশ পাইবে আর বোন যদি সন্তানহীন অবস্থায় মরিয়া যায় তবে ভাই তাহার উত্তরাধিকারী হইবে মৃতের উত্তরাধিকারী যদি দুই বোন হয় তবে তাহারা পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাওয়ার অধিকারিণী হইবে আর যদি কয়েকজন ভাই বোন হয় তবে মেয়েদের অংশে এক ভাগ ও পুরুষদের অংশে দুই ভাগ হইবে আল্লাহ তোমাদের জন্য আইন কানুন সুস্পষ্টভাবে বর্ণনা করেন এই উদ্দেশ্যে যেন তোমরা বিভ্রান্ত হইয়া ঘুরিয়া নাম আল্লাহ সবকিছু সম্পর্কে পরিজ্ঞাত ও অবহিত